আগে একটা ছোট্ট ছেলে যাক তার মায়ের সঙ্গে এক গ্রামের একটা ছোট্ট ঘরে বাস করত তাদের কোনো রোজগারের উপায় ছিল না তারা তাদের সমস্ত কিছুই বিক্রি করে ফেলেছিল তাদের শুধুমাত্র একটা গরু ছিল যে তাদের দুধ দিত তারা এতই গরিব ছিল যে মাঝে মাঝে। তার মা উপোস করেই দিন কাটাত নেই জ্যাকের মা একটা বুদ্ধি বার করলো সে জ্যাকের কাছে গেল আর গিয়ে বলল তাদের একমাত্র গরুটাকে বিক্রি করতে ঠিক আছে মা জ্যাক তখন চললো বাজারে গরুটাকে বিক্রি করতে दूरे क्या गरुटे क्योंकि তোমার মতো ভালো ছেলেকে তো আমি অন্য কিছু দেব আর সেটা কি আমি তোমাকে আমার ম্যাজিক বিন খুব ঘাবড়ে গেল এগুলো তো দেখতে একদম অন্য রকমের মনে হচ্ছে বিনগুলো দেখতে একেবারে আলাদা রকমের ছিল খুব বড় বড় অন্য যে কোনো বিনের থেকে অনেকটা বড় ल में पुते दिल सकाले उठे देखे बड़े आकाश छुए फेले জ্যাক রাজি হয়ে সে বিনের বদলে গরুটা বিক্রি করে দিল কারণ বিনগুলো ছিল ম্যাজিক্যাল এখন গরুর বদলে এই সব তোমার হয়ে বিনগুলো মাকে জন্য হয়ে পড়ল বাড়িতে পৌঁছে সে এক হেসে পকেটের ভিতর হাত ঢোকালো মা এই বিনগুলো দেখো একবার এগুলো পুরো ম্যাজিক বিন মানে তুই কি গরুটা বেছে এই আজব দেখতে বিনগুলোকে নিয়ে এলি একদম তাই মা বোকা ছেলে রে বাবা জ্যাকের খুব মন খারাপ হলো সে এক ছুটে উপরে গিয়ে নিজের ঘরে গেল বসে বসে নিজের মনে ভাবতে শুরু করলো আমি এত বোকা হলাম কি করে গরু বিক্রি করে পরের দিন সূর্য উঠলে জ্যাকের ঘুম ভাঙলো আর জানলা দিয়ে তাকিয়ে দেখে একে কাণ্ড অবাক হয়ে দেখলো বিনের গাছটা এত বড় হয়ে গেছে যে একেবারে আকাশে গিয়ে ব্যাপার। বিন পৌঁছেছে যতক্ষণ না মেঘেদের ভেসে যেতে দেখলো কি দারুণ লাগছে এখান থেকে সবকিছু কেমন ছোট্ট ছোট্ট লাগছে আরো কিছুটা উঠে সে একটা বড় দরজার সামনে পৌঁছে গেল সবই জাদু দিয়ে ঘেরা এত সুন্দর সব কিছু যে একেবারে হা হয়ে গেল আরো কিছুটা যাওয়ার পর সে দেখল এক ভয়ঙ্কর দৈত্য একটা সিংহাসনের উপর ঘুমিয়ে আছে একটা বিকট শব্দ শুনতে পেল আরে এটা কিসের আওয়াজ জ্যাক খুব ভয় পেয়ে গেল সে তাড়াতাড়ি একটা ছোট্ট গর্তের মধ্যে লুকিয়ে পড়ল মা গন্ধ পাও আহ জিভে জল এসে গেল কিন্তু রাক্ষস কোন মানুষকে খুঁজে না পেয়ে টেবিল রাখা নিজের খাবারগুলো গুলো খেয়ে নিল তার মোহরের ধুলিটা বার করল মোহরগুলো গুমল তারপর সেটাকে এক পাশে সরিয়ে রাখল তারপর আবার ঘুমোতে চলে গেল তারপর আস্তে আস্তে করে বেরিয়ে এলো সে ঠিক করল এই মোহরের থলিটা নিয়ে যেতে পারলে মা আর তার উপর রাগ করতে পারবে না কি বাড়ি বাবা আমি এটাকে নিয়ে এখন এখান থেকে পালাই সে মোহরের থলিটা নিয়ে বিন গাজবে বেয়ে নিচে নেমে এলো সে তার বাড়িতে ঢুকে পড়ল আর মাকে মোহরগুলো মা খুব খুশি হল আবার কিছুদিন পর য্যাক সেই বিন গাছ পেয়ে উঠল আবার সেই রাক্ষসের বাড়ি গিয়ে ঢুকল আবার সেই রাক্ষসকে সে ঘুমোতে দেখল এবার একেবারে নাক ডাকিয়ে ঘুমচ্ছিল এতই জোরে নাক ডাকছিল যে তাকে নিজের কান বাঁচাতে লুকিয়ে পড়তে হলো রাক্ষস জেগে উঠল আর যেত ভয় পেয়ে তার বিছানার নিচেই লুকিয়ে পড়লো মানুষের গন্ধ পাও সেবে জীবিত হোক বা মৃত বেটাকে ধরে নিয়ে আসব আর খাবো মানুষের মাংস ঝলসে খেতে যে কি লাগে এখানে তো কোনো বাচ্চা নেই রাক্ষস কাউকে খুঁজে পেল না এরপর সে একটা মুরগি বের করে চিৎকার করে বলল সোনার ডিম পাড়ুনি নিয়ে সোজা বিন গাছ বেয়ে নিচে নেমে এলো বাড়ি ফিরে মায়ের কাছে সব খুলে বলল দেখো মা এবার একটা মুরগি পেয়েছি এটা সোনার ডিম পারে দেখো উঠে সেই রাক্ষসের রাজত্বে প্রবেশ করলো সে দেখতে পেল রাক্ষসটা একটা খুব সুন্দর হর বাজিয়ে গান গাইছে ও টেবিলের নিচে লুকিয়ে পড়লো मानुसर गृत जीभे जल इसलिए हक बेटा खुजे बदिक अनेक खुजलो का देखते पेलना एक घूमिए पड़ल এর মধ্যে হার্বটা নিয়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎই হার্বটা চিৎকার করে উঠলো। বাজান প্রভু বাজান আমাকে একটা ছেলে আমাকে চুরি করে নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে রাক্ষসটার ঘুম ভেঙে গেল আর সে জ্যাককে ওই হর্পটা নিয়ে পালাতে দেখলো খুব রেগে গিয়ে সে তার পিছনে ধাওয়া করলো ও তুই রাক্ষস বুঝতে পারলো সে ফাঁদে পড়ে গেছে খুব তাড়াতাড়ি নিচে নেমে গিয়ে দ্রুত বাড়ি থেকে তার কুঠারটা হাতে তুলে নিল রাক্ষস নিচে পড়লো তার ঘর মোটকে গেল আর গাছটা তার উপরে আছড়ে পড়লো জ্যাকের মা এই কাণ্ড দেখি ভয়ে মরে আর কি সে বুঝতে পারলো এইভাবে জ্যাককে চুরি করতে পাঠানো তার ঠিক হয়নি জ্যাকির এখন লোভ বেড়ে গেছে আর এইসব করতে গিয়ে তার প্রাণ সংশয় পর্যন্ত হয়েছে সে তখন জ্যাকের কাছে গেল আর তাকে বুঝিয়ে বলল আমি সত্যি এটা ঠিক করিনি রে যদি রাক্ষসটা তোকে ধরে ফেলতো তাহলে কি হতো তাহলে তো তোকে আমি আর কাছে পেতাম না মা আজ আমার ঢের শিক্ষা হয়েছে এখন থেকে আমি পরিশ্রম করেই উপার্জন করবো জ্যাক আর তার মা এখন বড় লোক হয়ে গেছে তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করল